আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদা মাল্লা নিক উপস্থিতি বর্তমানে প্রায় এমন কিছু কথা বলতে শোনা যায় যে অমুক স্থানে প্রতি বছরই বহু লোক সমাগম হয় অমুক মাহফিলে প্রত্যেক বাড়ি লক্ষ লক্ষ লোক জড় হয় যেহেতু ওখানে এত অধিক সংখ্যক লোক সমাগম ঘটে তাই তারা হকদল তাদের মাঝে যদি কোনো সমস্যা থাকত তাহলে তো এত লোক সমাগম হতো না অর্থাৎ অধিক লোক সমাগম কি বর্তমানে হকের পরিচয় মনে করা হচ্ছে আর এজন্যই দেখা যাচ্ছে কারা সর্ববৃহৎ জনসমাবেশ করতে পারে কারা ব্যাপক লোক সমাগম ঘটাতে পারে এটারই এক প্রতিযোগিতা চলছে হে মুসলিম ভাই বোনেরা একটি ছোট্ট ঘটনা আলোচনার পরই আমরা জেনে নিবিত্র কুরআন এই ব্যাপারে কি বলে একবার বাজারের মধ্যে এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন তিনি শুনতে পেলেন সেই ব্যক্তি দোয়া করছে আল্লাহ আল্লিমিনে আল্লাহ আমাকে আপনার অল্প সংখ্যক লোকদের মধ্যে গণ্য করে নিন হে আল্লাহ আমাকে আপনার অল্প সংখ্যক লোকদের মধ্যে গণ্য করে নিন তাকে জিজ্ঞেস করলেন তুমি এই দোয়া কোথা থেকে শিখেছ উত্তরে সে ব্যক্তি বলল আল্লাহর কোরআন থেকে আল্লাহ কোরআনে বলেছেন মিন আর আমার বান্দাদের মধ্য থেকে অল্প কি কৃতজ্ঞ কাতে লাগলেন আর নিজেকে উপদেশ দিতে লাগলেন হে ওমর মানুষ তোমার থেকে অধিক জ্ঞানী এরপর তিনিও এই দোয়া করতে লাগলেন আল্লাহ আলনি মিন আইবা আদিকাল কালিল আল্লাহ আলনি মিন আইবা আদিকাল হে আল্লাহ আমাকেও আপনার অল্প সংখ্যক লোকের মধ্যে গণ্য করে নিন কিন্তু আজকের অবস্থা হচ্ছে কোন ব্যক্তিকে যখন কোনো পাপ কাজ ছেড়ে দিতে বলা হয় তখন সে বলে এই কাজ তো অধিকাংশ লোকই করছে এটা তো শুধু আমি একা করছি না কাউকে কোন ভ্রান্ত মতবাদ পরিহার করতে বলা হলে সে বলে অনেক লোকই তো এই চিন্তা চেতনায় বিশ্বাসী আমি তো আর একাই পথে চলছি না অধিকাংশ লোক কি করছে অধিকাংশ মানুষ কোন দিকে ধাবিত হচ্ছে এই অধিকাংশের পিছু পিছুই যারা অনুগামী তাদের বলছি আপনি অধিকাংশ লিখে পবিত্রকোর আনে অনুসন্ধান করুন দেখুন মহান আল্লাহ তালা কি বলছেন আল্লাহ আল্লাহালা বলছেন কিন্তু অধিকাংশ লোকই তা জানে না ولكن اكثر الناس لا يشكرون কিন্তু অধিকাংশ লোকই কৃতজ্ঞতা আদায় করে না ولكن اكثر الناس لا يؤمنون কিন্তু অধিকাংশ লোকই তা বিশ্বাস করে না এবার যদি শুধু অধিকাংশ লিখে অনুসন্ধান করেন তাহলে দেখতে পাবেন وان اكثركم فاسقون আর তোমাদের অধিকাংশই বাধদ ولكن اكثرهم يجهلون কিন্তু তাদের অধিকাংশই মূর্খ بل اكثرهم لا يعلمون الحق বরং তাদের অধিকাংশই সত্যকে জানে না আকুম তাদের অধিকাংশই বুঝে না হুম অথপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে তারা শুনে না পক্ষান্তরে লিখে করুন এই কি ইল্লা সংখ্যক ই তার সাথে ফি মান এনেছিল তারাই নৈকট্যশীল তারা অবস্থান করবে নামতপূর্ণ উদ্যানসমূহে একদল পূর্ববর্তীদের মধ্য থেকে আর অল্প পরবর্তীদের মধ্য থেকে তাই হে মুসলিম ভাই বোনেরা আসুন আমরা অল্প সংখ্যক ব্যক্তিদের দলে সামিল হই বেশিরভাগ আর অধিকাংশের স্রোতে ভেসে না যাই যে ব্যবস্থায় অধিকাংশ লোকের খেয়াল খুশিকে প্রাধান্য দেয়া হয় কেবল বেশিরভাগ লোকের মতামতকে গ্রাহ্য করা হয় সেই ভ্রান্ত ব্যবস্থাকে বর্জন করি দেখুন মহান আল্লাহ তার রাসুল আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দিবে তারা শুধু অলিক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে আসুন আমরা প্রত্যেকেই একটু নিজের কথা ভাবি অধিকাংশ না অল্প আমরা কাদের দলভুক্ত হচ্ছি কাদের অনুগামী হয়ে যাপন করছি তাই মুসলিম ভাই বোনেরা যতই বাধা বিপত্তি আসুক সংখ্যায় কম হলেও আসুন আমরা সত্য পথের উপর অটল অবিচল থাকি বস্তুত আল্লাহর অনুগত কৃতজ্ঞ বান্দাগণ অল্প সংখ্যক হলেও তারা একমাত্র সত্য সঠিক পথে তারাই প্রাপ্ত আল্লাহ আমাদেরকে তার অল্প সংখ্যক বান্দাদের দলে সামিল করুন আনহাম